بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شروع أنفسنا من سيئة عمالنا من يهدي الله فلا مدل الله ومن يدل فلا حدي الله أشهد والله إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمد عبده ورسله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم বশ্ল মুরি মহাস কোল্লাহিন বেদাওয়া কল্লা বেদাদিন দালালাহ কোল্লা দালাল বা কোল্লা দালালিন্নার আসসালাম আলাইকুম বরহমতুল্লা বরাক আমরা যেখানে শেষ করছিলাম আগের দিন সেখান থেকে শুরু করব ইনশাল্লাহ এখানে একটু বলে রাখি যে আগামী দুই তিন দিন আমি ট্র্যাভেল করবো একটু ঢাকার বাইরে যাবো সুতরাং এই প্রোগ্রামটা হয়তো করা হবে না এই রেকর্ডিংটা বা এই আয়োজনটা হয়তো করা যাবে না শনিবার ফিরে আসবো আমি কালকে বুধবার বুধবার যাব বুধ বৃহস্পতি শুক্র হয়তো বাদ যাবে এই এই আয়োজনটা তারপরে আবার যখন আমি শনিবারে ফিরে আসবো ইনশাল্লাহ আশা করতেছি শনিবারে রাত্রে আমি আবার এই রিপোর্টিংটা করতে পারবো তা আমরা পড়তেছিলাম ইমান বিনষ্টকারী বিষয় আপনাদের মনে আছে যখন আমি এটা শুরু করি তখন আমি বারোটা পয়েন্ট বলছিলাম যে বারোটা কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যেতে পারে ইসলাম নষ্ট হয়ে যেতে পারে সেই বারোটা পয়েন্টের ভিতরে আমরা প্রথম পয়েন্টটা ছিল আমাদের প্রথম পয়েন্টে ছিল যে কোনো ধরনের বড়ো শিল্পের জন্য শিল্পে লিপ্ত হইলে আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে বা আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারি অর্থাৎ অমুসলিম হয়ে যেতে পারি তবা না করে সেই অবস্থায় মরলে আমাদের তবা না করে এবং পুনরায় মুসলিম না হয়ে মরলে তো ডায়ার সিচুয়েশান তো হোক আপনার ইনশাআল্লাহ আমাদের হয়তো সেরকম কোনো প্রয়োজন পড়বে না আর আরেকটা জিনিস যদি কখনও এসব কাজ করেও থাকেন সেটার জন্য কারো কাছে গিয়ে কোনো বায়াত নেওয়া বা কারোর কাছ থেকে গিয়ে আবার ইসলাম কারো প্রেজেন্সি গিয়ে আবার শাহাদা উচ্চারণ করা কোনো প্রয়োজন নেই নিজে তো অবাক করবেন নিজেই সাহাদা পড়বেন আল্লাহর কাছে মাফ চাবেন যে আল্লাহ ভুল করছি আমি আমি মুসলিম বা আমার জানা ছিল না আমার অজ্ঞতার রজুহাত ছিল বা আসে ইত্যাদি নিজেই সাহাদা পড়বেন এবং নিজেই মনে মনে চিন্তা করবেন যে আপনি আবারও সাদা অ্যাফর্ম করলেন বা প্রত্যয়ন করলেন এটা কারো কাছে গিয়ে কি করার নাই তবে তবা করবেন সিনসিয়ার তবা করবেন অজ্ঞতা হইলেও তবা করবেন না জানাটাও একটা দোষ বই যাই হোক আমরা তার মানে বারোটা বারোটা পয়েন্ট বললাম বারোটা পয়েন্টের ভিতরে আমরা আগের দিন লিস্ট তার ভিতরে প্রথম পয়েন্টটা ছিল যে প্রকার বড়ো সেটা আমরা শেষ করছি গতদিন তার ভিতরে আবার চারটা ক্যাটাগরি ছিল প্রথমটা ছিল প্রার্থনা শির বা দোয়াতে শির দ্বিতীয়টা ছিল নিয়তে পারপাসে বা গোলের শির তৃতীয়টা ছিল আনুগত্য শির এবং চতুর্থ চতুর্থ যেটা ছিল সেটা ছিল ভালোবাসা শির আমরা সেটা শেষ করছি এখন সেকেন্ড পয়েন্টটাতে আসবো ইমান বনিষ্ঠকারী বিষয় সেকেন্ড বিষয়টাতে আসবো সেটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে যদি আপনি মনে করেন কোনো ই কোনো মধ্যস্থতাকারী আছে তাহলে আপনি ইমান নষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন এটা অনেকেই আমাদের মনে করে অনেকেই পীর ধরে বা বুজুর্গ কাউকে ধরে যে আল্লাহর কাছে আল্লাহ নৈকট্য লাভের জন্য ধরে এই নৈকট্য লাভের কথা থেকে বলার তাওয়াস্সুল তাওয়াস্সুল থেকে আসলে ওয়াসিলা কথাটা ওয়াসিলা ধরে অনেক কিছুকে মনে এখানে যুক্তি দেখায় দুনিয়ার যুক্তি দেখায় যে আমরা যদি কোনো বড়ো অফিসে যাই কোন বিশাল কর্মকর্তার সাথে দেখা করতে যাই আমরা তো সেখানে মানে একবারে বা সরাসরি দেখা করতে পারি না আমাদের যেটা করতে হয় যে তার পিএস বা প্রাইভেট মানে সহকারী কারোর কাছে গিয়ে একটা স্লিপ দিতে হয় সেও এটা ভিতরে নিয়ে বড় সাহেবের কাছে নিয়ে যায় এবং বড়ো সাহেব অনুমোদন দিলে তারপরে আমাদের দেখা বা সাক্ষাৎ মিলে এই যে পি এস বা প্রাইভেট সেক্রেটারি বা সহকারী যে তার রোলটা বলতেছে যে আল্লাহর বেলায় সেরকম যারা যারা কোর পূজারী মাজার পূজারী পীর পূজারী তারা মনে করে যে এরকম একজন মানুষের মধ্যস্থতা লাগবে টু রিচ আল্লাহ তো এইটাই আসলে মক্কা কাফের কাফেররা এটাই করতো তারা লাতমানাতুজ্জাকে কখনোই আল্লাহ মনে করতে না বা আল্লাহ সমকক্ষ মনে করতে না বাট মনে করতে যে আল্লাহ নৈকটটা লাভের উশ্লাইগুলা বা নৈকট্য লাভ করা যাবে এরা এদের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যাবে বা আল্লাহর আরও প্রিয় হওয়া যাবে এই ধরনের চিন্তা মানুষের ভিতরে অনেক আছে যারা এটা মনে করে এটা মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে এ ওই বড়োকর্তার সাথে আল্লাহর অনেক তফাত আছে বড়কর্তা ধরেন একটা দেয়ালের ভিতরে থাকেন ওই দেয়ালের বাইরে কী আসে জানেন না বড়কর্তা একটা সার্ফিসের এক পাশ দেখলে আর এক পাশ দেখেন না আল্লাহ কিন্তু আপনি আপনার মনে কী আছে তা জানেন আপনি কী করবেন সেটা জানেন আপনি কী করতে পারেন সেটা জানেন আপনার সৃষ্টি আপনাকে সৃষ্টি করছেন আল্লাহ আপনার কাজটাকে সৃষ্টি করছেন আপনার নিয়তকে সৃষ্টি করছেন সুতরাং আল্লাহ থেকে আমি কিছু গোপন করতে পারবো অথবা আল্লাহ থেকে কিছু গোপন থাকে যেটা কোনো মধ্যস্থতাকারীকে প্রকাশ করে দিতে হয় বা আল্লাহ থেকে কিছু বিযুক্ত থাকে যেটাকে মধ্যস্থতাকারীকে যুক্ত করে দিতে হয় এই ধারণাটাই শীতপূর্ণ ধারণা এবং আল্লাহ কোরআনে একটা আয়তা বলেন যে আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার সম্বন্ধে বলো যে আমি কাছেই আছি এই কাছে আছে বলতে বোঝাচ্ছেন যে আমি তাদের কথা শুনি আমি আমি আমি তাদের কথা শুনি এবং আমি তাদের কাছে আসি এটা বোঝাচ্ছেন কাছে আসি বলতে যে আল্লাহ সমস্ত সত্তাসহ আপনার পাশে আসেন সেই কথা না আল্লাহ বাই নলেজ আপনার সমস্ত কিছু জানেন আপনার মনের ভিতরে যা আসে জানেন আপনি কি প্ল্যান করতেছেন জানেন যেভাবে আগে বললাম অন্ধকার রাত্রিতে একটা কালো পাথরের নিচে যে একটা পিঁপড়া ক্রল করে সেটাও আল্লাহ দেখেন জানেন এবং শোনেন মানে এইভাবে আল্লাহ আপনাদের আমাদের আমাদের কোনো মধ্যস্থতাকারী দরকার হয় না মধ্যস্থতাকারী নশ্বর মানুষের জন্য দরকার হয় যে দেখা করতে আসলে তার মনে কি আছে সে জানে না সেই তাকে হত্যা করতে আসতে পারে অথবা তার কাছে তার কোনো হার্ম করতে আসতে পারে এই জন্য তার ব্যারিয়ারের দরকার তার প্রাইভেট সেক্রেটারির দরকার বা ইত্যাদি আল্লাহ সেসবের কিছু দরকার নেই এবং এটা এটা আল্লাহ আমাদের দোয়া শোনেন আমরা সিরাতুল মুস্তাকিমের কথা বলি সিরাতুল মুস্তাকিম হচ্ছে সোজাপথ বলি আমরা সেই সোজাপথের উপর আল্লা সোজাপথ বা সরল পথ রেখা বা শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট হচ্ছে সরল ব্যথা আল্লাহ এবং আমাদের ভিতরে শর্টেজ ডিস্টেন্সটা হচ্ছে সেই সিরাতুল মুস্তাকিম আমরা সেটিতেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমাদের কার থ্রুতে যাওয়ার কোনো দরকার নেই তাছাড়া আমরা জানি বিভিন্ন হাদিসে আসছে বা অন্য আসছে যে আমরা যখন ইসে যাই আপনার আমরা যখন সেজদায় যাই তখন আল্লাহ আল্লাহ সবচেয়ে কাছে থাকে আমরা বা আল্লাহ আল্লাহ সবচেয়ে আল্লাহর সাথে আমাদের কানেকশানটা সবচেয়ে ভালো থাকে সেটা হচ্ছে জাস্ট মানে সরাসরি কানেকশান মানে কোনোই না কোনো কারো কারো মাধ্যমে কিছু না এবং এইখানে নবী পৈগম্বররাও আমাদের মাধ্যম হইতে পারেন না বা মধ্যস্থতাকারী হইতে পারেন না যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে যে কেয়ামতের সময় কেয়ামতের দিন বা হাসরে ময়দানে রাসুল সাল্লা সাল্লাম সহ আরও অনেক কেউ বা অনেক কিছু আমাদের জন্য সাফায়াত করতে পারবে সাফায়াত প্রথার মানে সুপারিশ করতে পারবে তখন কিন্তু এই সুপারিশের দুটো শর্ত আছে আপনারা যারা আয়েতুল কুর্সি পড়ছেন বা সেটার অর্থ জানেন তারা দেখবেন যে ওখানে বলছেন যে কে আছে যে সাফায়াত করবে আল্লাহর পারমিশন ছাড়া এই কথাটা বলা আছে এখানে তো সাফায়াতকারী যিনি হবেন প্রথমত তার পারমিশন লাগবে তিনি যে সাফায়াত করতে পারবেন সেটার জন্য পারমিশন লাগবে আর দ্বীতে হচ্ছে যার ব্যাপারে সাফায়াত করবেন বা সুপারিশ করবেন তার ব্যাপারে পারমিশন লাগবে যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে পারমিশন লাগবে ধরেন কেউ তিরিশ পাইসে তার ব্যাপারে কেউ সুপারিশ করতে পারে যে ওকে ৩৩ দিয়ে পাস করে দেওয়া হোক কিন্তু কেউ তিন পাইসেন সেখানে কিন্তু সুপারিশ কোনো কাজে আসবে না তো এখানে বোঝার ব্যাপার হচ্ছে যে সুপারিশের ব্যাপারে পারমিশন লাগবে কথাটা মানে কি মানে যার ব্যাপারে আল্লাহ মোটামুটিভাবে ডিসাইডেড যে সুপারিশ করলে কেউ তাকে মাফ করে দিবেন বা সে অত বড় গর্হিত কোনো কাজ করে নাই বা একেবারে ইসলামের বাইরে না বা একদম বেশি গুণাগার কেউ না সেইখানে আল্লাহ তার ব্যাপারে পারমিশন দেবেন এইটা হচ্ছে সারমর্ম আর একটা হচ্ছে যে যিনি সুপারিশ করবেন তার পারমিশন লাগবে রাসুলসাল্লা সাল্লাম সহ যারা পারমিশ সুপারিশ করবেন অনেকেই করবেন শহীদরা করবেন ছোট বাচ্চা যাদের মারা গেছে তারা করবে তারপরে আরও সৎকর্মশীল ব্যক্তিরা করবেন তারপর হাফেজরা করবেন তারপর আপনার ইরা করবেন কী বলে মানে শুধু ফিজিক্যাল অ্যান্টিভিটি তা না সুরা বাঁকা করবে আমাদের জন্য সুপারিশ সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে তারপরে সুরা আলী ইমরান আমাদের জন্য সুপারিশ করবে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে ইত্যাদি ইত্যাদি অনেক অনেক অনেকই করবেন কিন্তু সেটার জন্য পারমিশন লাগবে সে সাফায় যেটা বললাম আর এখানে যেটা বললাম যে ওয়াসিলা তওয়াস্সুল নিকট লাভের ব্যাপার সেটা আল্লাহ মাত্র তিনটে জিনিসের ওয়াসিলা নেওয়া যায় শুধু তিনটা জিনিসের ওয়াসিলা নেওয়া যায় তার বাইরে ওয়াসিলা ধরা যাবে না বা মধ্যস্থতাকারী মনে করা যাবে না কিছুকে বা কোনো কিছুকে আল্লাহ নৈকট্য লাভের এগেন্স হিসেবে মনে করা যাবে না এক নম্বরটা হচ্ছে আল্লাহর নাম এবং সেফাত আল্লা আমি আমি বলতে পারি যে আল্লাহ তুমি রহমান তুমি রহিব এগুলো তোমার নাম তুমি তুমি দয়ালু আমাকে আজকে দয়া করো আমি খুব বিপদের ভিতরে আসি তোমার নামের রুশিলায় আমাকে দয়া করো তোমার এই নামটা যে নাম নিয়ে আমি তোমাকে ডাকতেছি আমাকে দয়া করো আমাকে মাফ করো হ্যাঁ দিস ইজ ওকে এই উসিলা নেওয়া ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে নিজের কোন সৎকর্ম যেটা আল্লাহর জন্য করছি আমরা অতীতে কখনও এবং আমরা আশা করি যেটা কবুল হয়েছে সেরকম কোন সৎকর্ম অশিলা ধরে বা অশ্বিলা নিয়ে আমরা আল্লাহর কাছে ড্র করতে পারি যে আল্লাহ আমি এই দিন তোমার জন্য এই জিনিসটা করছিলাম তুমি যদি কবুল করে থাকো তাহলে আমাকে মানে এই ঈশ্বের থেকে মানে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো এটা আমরা একটা হাদিস জানি যে তিনজন মানুষ একটা গুহার ভিতরে আটকায় পড়ছিলো এবং সেই গুহাটার মুখটা একটা পাথর তারা বন্ধ হয়ে গেছিলো তো তখন তাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না তখন তারা নিজের জীবনে সৎকর্ম একজনে যেমন ছিল যে বাবামার জন্য রোজ দুধ নিয়ে আসতো মানে তার মেষ পালন চালনা করতো ছাগল ভেড়া ইত্যাদি চড়াইতো এবং সেই সব পশুর দুধ নিয়ে আসতো সে তার বাড়িতে এনে প্রথমে সে বাবামাকে দিত এবং তারপরে অন্যদের যা থাকতো সে ভাগ করে খাইত একদিন এসে দেখতে বাবা মা ঘুমায় পড়ছেন তখন তারা সে ওই দুধ নিয়ে বাবা মার দরজার সামনে দাঁড়ায় ছিল তার বাচ্চারা ক্ষুধার্ত ছিল বা স্ত্রী ক্ষুধার্ত ছিল সে তাদেরকে দেয় না এই দুধ দাঁড়াই ছিল যে বাবা মা উঠলে বাবা মাকে খাওয়াবে তারপরে সে অন্যদেরকে দিবে। আর তো এটা সে তার সৎকর্ম বলে সে জ্ঞান করছে এবং এটার উচিলে আল্লাহর কাছে সে ওই পাথরটা সরার ই চাইছে তখন পাথরটা ওয়ান থার্ড সরে গেছিলো কথা কথা এরকম তিনজন তিনজনের নিজেদেরই বলছিল এবং পাথরটা ওয়ান থার্ড ওয়ান থার্ড করে পুরা সরে গেছিলো তারা বের হইতে পারছিল এই এইখান থেকে আমরা বুঝি যে নিজের এটা একটা দলিল যে নিজের সৎকর্ম ওসিল্লা নিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন দুইটা গেল তিন নম্বরটা হচ্ছে যে নাও অ্যান্ড হিয়ার আপনার সামনে যদি কোনো মানুষ থাকে যাকে আপনি মনে করেন যে তার আমল খুব ভালো সে তার তা কো কাজ সে তাজওয়াজ কাজাকাজত সবসময় রেগুলারলি পড়ে নামাজের তো প্রশ্নেই উঠে না নামাজ তো পড়ে তাজত পড়ে অ্যান্ড সো অন আপনার মনে হয় যে সে খুব ভালো একজন মানুষ তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি আমাদের জন্য দোয়া করেন এই এই যে বললেন তাকে দোয়া করতে এটা জায়েজ আছে মানে তার থ্রুতে আপনি চাইলেন যে আপ সে করলে কবল হওয়ার চান্সটা বেশি সেই জন্য আপনি তাকে বললেন এটা জায়গা আছে নাও অ্যান্ড হেয়ার কিন্তু আমি বলছি আপনার সামনে থাকতে হবে অথবা রিচেবল হইতে হবে কিন্তু দেয়ার বিদাতি বা সেরকি কাজ করে মানুষ অনেকে উপর আছে প্রতিষ্ঠিত এরকম মানুষ আছে যারা আমি নিজে শুনছি যে সে জার্মানিতে হাইওয়ে উপরে এমন একটা সিচুয়েশনে পড়ছে যে আর তার বাঁচার কোনো উপায় গাড়ি চালাচ্ছিল সে তখন সে তার বাবার কথা মনে করছে বাংলাদেশের এক পীরের কথা মনে করছে এবং কোথা কি হয়ে গেল সে ওইখান থেকে মানে মুক্ত হইলো বা ওই বিপদ থেকে বেঁচে গেল এটা একটা ব্ল্যাট অ্যান্ড শের আর কি সাথে সাথেই ইমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে বিকজ ওই লোকের কে সে দোয়া চায়ও নাই কমিউনিকেট করতেও পারে নাই সে প্রেজেন্টও নাই সে ভাবতে সে টেলিপ্যাথিক পেয়েতে তার চাওয়াটা সে শুনছে এবং তার তাকে ত্রাণ করছে সেইখান থেকে এটা একদম শের ব্ল্যাট অ্যান্ড শের কিন্তু আপনার সামনে কিউ বসে আছে যেমন এটা দলিল আসতে হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বেঁচে থাকতে বৃষ্টির জন্য যে নামাজ হতো সেই নামাজের দোয়াটা উনি লিড করতেন বা উনি চাইতেন তো ওনার মৃত্যুর পরে তার চাচা আব্বাস রাদি আল্লাহ আনহু তাকে অমরাদ রাজিয়াল্লাহু আনহু বলছিলেন যে আপনি রসুল সাল্লাহ সাল্লাম থাকতে উনি আমাদের জন্য দোয়া করতেন এই দোয়া আজকে আপনি আমাদের জন্য হাত তোলেন মানে এই যে ব্যাপারটা এই এইখান থেকে আস দলিল যে জীবিত কাউকে আপনি বলতে পারেন যে আপনি আমার জন্য দোয়া করেন বা এই করেন আপনি দোয়া সবার জন্য দোয়া করেন ইত্যাদি বলতে পারেন তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টটা গেল ইমান বিনষ্টকারী দ্বিতীয় পয়েন্টটা গেল প্রথমটা ছিল যে কোনো প্রকার বড় শিল তার ভিতরে আবার চারটা ছিল আমরা সেটা পড়ছি যারা মিস করছেন তারা শুনে নেবেন ইনশাল্লাহ আর এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কোনো মধ্যস্থারী দরকার নেই আপনি সরাসরি আল্লাহর কাছে চাবেন যা ইচ্ছা তাই চাবেন এবং অফকোর্স হালাল জিনিস এবং সেজদায় চাবেন সালাতে চাবেন কোরআন আয়াতে আসছে যে তারা সবর এবং সালাতের মাধ্যমে বাকার আয়াত আল্লাহ সাহায্যে প্রার্থনা করে তো সালাতের মাধ্যমে বলছে সালাতের পরে বলেন নাই সালাতের বাইরে পরে দোয়া বলেন নেই সালাতের মাধ্যমে মানে সালাতের ভিতরে দোয়া করবেন সেটা মোর এফেক্টিভ বা সেটা রিকমেন্ডেড বেশি এবং মোর্স সালাতে তিনতে জায়গায় দোয়া করবেন ইনশাআল্লাহ একটা হচ্ছে সেজদায় একটা হচ্ছে রুকুতে আর একটা হচ্ছে তশাহুদের পরে দৌড়ের পরে যে সময়টা থাকে সেই সময়টাতে চাবেন আপনি আমি যে মতটা ফলো করি এটাতে দুটা মত আছে একটা মত মনে করেন যে এই নামাজের ভিতরে কোনো দোয়া নিজের ভাষায় চাওয়া যাবে না শুধু আরবি ভাষায় চাইতে হবে আর একটা মত যেমন ধরেন শেখ জিবরিন বা আমাদের ডক্টর সাইফুল্লাহ এইরকম অনেকে মনে করেন যে দোয়া চাওয়া আমি তো নর্থ নেসালে আমি আর মানে পৃথিবীর খুব কম পারসেন্ট মানুষ মানে মুসলিমই কিন্তু আরব এই দেড়শো কোটি মুসলিমের ভিতরে হয়তো পনেরো কোটি আরব বা বিশ কোটি আরব বাকি সবাই কিন্তু অন আরব ইন্দোনেশিয়ার চেয়ে বিগেস্ট মুসলিম কান্ট্রি তো এখন যদি তারা আরবি না জানে তাহলে কি তারা তাদের দোয়া করবে না এইটা একটাই এটা ঠিক যে সুবাহান রব্বি আলা বা সুবহানুরব্বি আল আজিম এই দোয়াগুলো আপনার বাংলায় করা যাবে না এটাও কেউ কেউ মনে করেন যে নিজের ল্যাঙ্গুয়েজে করা যাবে তুর্কিসরা যেরকম মনে করতো বা কিছু কিছু তুর্কির সাথে এখনও মনে করে আমি জানি না তার আর কি তো তুর্কি মানুষ যারা তারা কিন্তু এটা আমাদের স্কলাররা বলেন যে না এটা ব্যালেড না এটা ওই ইত্যাস দিগুলা সব সুবাহন রাব্বল আয়লা বা আপনার সুভায়নুরাবল আওয়াজিম বা আর যেগুলো আছে সেগুলো আপনার ই করতে হবে কী বলে আপনার মানে আরবি আরবিতেই পড়তে হবে প্রেসক্রাইব ই আছে মানে রিচুয়ালসের যে ফর্মুলা যেগুলো আছে সেগুলো কিন্তু এর বাইরে যেটা আপনি পার্সোনালি চাবেন আপনার এখন একজন পুরুষ মানুষ সাথে একটা সুন্দরী বউ চায় এখন সেটা জানে না হাও হাও টু আস তাই বলে সে চাবেনা এমন কোনো কথা না একজন মহিলা হয়তো একটা একজন নেক হাজব্যান্ড চান সেইটা তিনি চাইতে পারবেন না ল্যাঙ্গুয়েজ জানেন না বলে না এই কনসেপ্টটা ঠিক না আমি এই এই লাইনটা ফলো করি ফিকের আপনাদেরকে বললাম আচ্ছা এরপরে আসলে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে কাফেরদেরকে কাফের মনে না করা অর্থাৎ যারা ইসলামকে আল্লাহ রসুলকে নবী হিসাবে মানে নাই বা ইসলামকে তাদের দিন হিসাবে গ্রহণ করেন নাই করে নাই তাদের সবাইকে আমরা আগেই বলছি কাফের ডেফিনেশান বলতে গিয়ে বলছি যে এমনিতে তো কাফারাত থেকে ওই ওইটা এক্সপ্লেন করছি আমি কাফারাত কীভাবে কুফর এবং কাফের এই শব্দগুলো আসছে সেটা একদিন বলছি আমি কিন্তু সাদা মাঠাভাবে যা ইসলাম পৃথিবীর দুইটা ভাগ মুসলিম অথবা অমুসলিম অমুসলিম যারা তারা যারাই হোক তারা কাফের তো এখন কাফের দেখে কাফের মনে না করা বাংলাদেশে বা অন্যত্র অনেক মানুষ আছে যারা মনে করে যে যা যার ধর্মে সে ঠিক আছে সে হিন্দু হইলে তার মতো করে সে ঠিক আছে সে যদি খ্রিশ্চান হয় তার মতো করে একটা ঠিক আছে কিন্তু এটা মনে করা কোনো স্কোপ নাই কারণ আপনার আল্লাহ রসুল্লাহ সাল্লামের মিশন কমপ্লিট হওয়ার পরে বা আপনার পৃথিবীতে মাত্র দুইটাই দিন দিনাল ইসলাম এবং দিনাল কুফর মানে দুটা ভাগ পৃথিবীর এটা কোনো গ্রে এরিয়া নেই হোয়াইট এবং ব্ল্যাক কোনো মাঝামাঝি অবস্থান নাই সেই তাদেরকে কাফের মনে করতে হবে খ্রিশ্চান যু খ্রিশ্চিয়ান বা ইহুদি যারা তাদেরকে কাফের মনে করতে কাফের জ্ঞান করতেবে। হবে আপনারা জানেন যে ওইশুরাটা ওই ওই সুরাবাই না যেখানে বলা ওই সাল্লামিয়া কুনিল্লা কফর উমিন আহল কিতাব ইবাল মুশিকা মুন্ফাকা ওইখানে বলা হচ্ছে যে আহ আহলে কিতাবদের মাঝে যারা কাফের অর্থাৎ আহলে কিতাবদের ভিতরে যারা দিন ইসলামে আসেন নাই রসুল কের রাসুল মানেন নাই আমাদের রসুল কের রাসুল মানেন নাই তারা অফ অফকোর্স কাফের এছাড়া ধরেন যারা মার্কসিজম বা সেকুলারিজম যারা এগুলোকে সত্য মনে করে মার্ক্সিজম মানে মার্ক্স বাদ যেটাকে আমরা বলি এগুলোকে সত্য মনে করে বা যত ইজম আছে যে ইজমগুলোকে যে ইজমগুলাতে আপনারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করা হয় না বা আল্লাহর অস্তিত্ব বাইরে গিয়ে যে সমস্ত মতবাদ আছে আল্লাহকে স্বীকার না করে এরা সবই কাফের বা এদেরকে কাফের মনে করতে হবে তো এখানে এই লেখক ছোট্ট করে একটা লাইনে বলতেছে হোয়াট আই মেন্ট বাই দ্যাট ইজ দ্যাট দে আর সাম পিপুল হু ডো নট বিলিভ ফর এক্সাম্পল দ্যাট দ্য জুজ মানে এইগুলাকে যদি আমরা মনে করি যে এগুলো কুফের না বা কাফের না এটা এটার উপর যারা আছে তারা কাফের না তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ কি বললাম আমরা যে কাফেরদেরকে কাফের মনে করতে হবে কাফেরদেরকে কাফের না মনে করলে আমাদের ইমান নষ্ট হয়ে গেলে আমরা কাফের হয়ে যাওয়ার চান্স আছে কথাটা শুনতে যেমনই লাগুক আর একটা জিনিস মনে রাখবে যে কাফের কিন্তু কোনো গালি না সরি কাফের মুশ্রিক এগুলো কিন্তু কোনো গালি না এগুলা সারি টার্মস ইমানী অবস্থার পরিচয় মুমিন যেমন একটা ইমানি অবস্থা মুসলিম যেমন একটা ইমানি অবস্থা কাফের তেমন একটা ইমানি অবস্থা একটা ইমানি অবস্থার নাম আজকে যে কাফের আছে কালকে সে যদি উচ্চারণ করে আল্লাহ বিশ্বাস করে ইসলামে চলে আসে সে আমার ভাই কালকে সে মুসলিম বা মোমিন সে আর কাফের না এটা ইমানি অবস্থার নাম এটা কোনো গালি না বা এটা ই না মানে মানে কাউকে কাউকে তিরস্কার তিরস্কার না অফকোর্স তিরস্কার একটা আসেই যে সে দুর্ভাগা বা আল্লাহরই সে নাই কিন্তু মানে গালি না কোনো আর কি অর্থাৎ তাকে মানে কি বলব গালি গালাজ করা বলি না আমরা যে গালি গালি নিলাম একটা সেরকম কিছু না এটা তার ইমানই অবস্থার নাম তবে এটাতে তো দুঃসংবাদ আছে যে সেই জাহান্নামি আমরা তো বিশ্বাস করি যে কাফের অবস্থা মারা যাবে সে ছিল জাহান্নামি এটা আমাদের আকিদার অংশ সেই হিসাবে সে দুর্ভাগা সেটা ঠিক আছে আচ্ছা এরপরে এখানে কিছু কোটেশান আসতেছে এখানে রাসুসাসম বলেন যে যে বলে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই এবং আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করা হয় তার সব কিছুকে যে অস্বীকার করে তার সম্পদ এবং তার রক্ত অর্থাৎ তার সম্পদের সম্পদ এবং তার রক্ত ইনভায়লেবল মানে আমাদের জন্য হারাম অ্যান্ড হিজ রেকর্ডিং উইল বি উইথ আল্লাহ আমাদের জন্য হারাম বলতে বোঝাচ্ছেন যে তার সম্পদ আমরা আত্মসাত করতে পারবো না দখল করতে পারবো না বা জোর করে নিয়ে নিতে পারব না এবং তার রক্ত মানে অর্থাৎ তাকে তাকে ফিজিক্যালি হার্ম করতে পারবো না এইগুলো হচ্ছে আমাদের জন্য হারাম এবং আল্লাহর সাথে তার হিসাব অর্থাৎ এই কথাটা বললেই আমাদের উপর একটা ই চলে আসবে যে তার কোনো সে আমাদের সমকক্ষ বা আমাদের ভাই বা আমাদের মতোই একজন এর উল্টাটা কি যে এই যে বললো না সে কাফের বা সে অবিশ্বাসী এটাই হচ্ছে কথা যে এখানে আরেকটা ইস্যু বলতেছেন ইন আদার ওয়ার্ডস আই ইউ অ্যাকসেপ্ট অল অফ কোরআন আর ইউ রিজেক্ট অল অর পার্ট অফ ইট ইফ ইউ রিজেক্ট অল ওর পার্ট অফ ইট দ্যাট ইজ ফ্যাটল অ্যান্ড এট টেক্স ইউ আউট অফ দ্য রিল্ম অফ ইসলাম আপনি যদি কোরানের একটু অথবা পুরোটা রিজেক্ট করেন আপনি ইসলামের বাইরে চলে যাবেন আপনি আর মুসলিম থাকলেন না আপনাকে পুরাটুকু এভরি এভ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর সহ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সত্য মনে করতে হবে এবং আরেকটা কথা আছে যে বারবার একটা ভুল যেন না হয় তার মানে এটা না যে আমি হানড্রেড পারফেক্ট মুসলিম হয়ে যাবো পারফেক্ট হব তা না আমারও ফ্লস থাকবে আমারও থাকবে কিন্তু আমি বলব যে ওইটাই ঠিক আমি করতে পারলাম না এটা আমার ডেফিশিয়েন্সি কিন্তু ওই যেটা আল্লাহ বলছেন সেটাই ঠিক যেটা রেশল বলছেন সেটাই ঠিক আর তো হোক এখন নবীকে যারা মানলো না তারা নবীকে না মানা মানে কি ইসলাম মানলো না কোরআন মানলো না তারা কাফের এবং তারা তাদেরকে কাফের মনে করতে হবে এখানে আরও অনেক দলিল আছে আমি গেলাম না সেগুলোতে আরও বেশ কয়েকটা দলিল আছে সেটাতে আমি গেলাম না এখানে একটা আরও আছে এগুলা মানে সাইড ই লাইনের মানে সাইড লাইনের দলিল আর কি আসল দলিটা হচ্ছে সুরা আলমরানের একটা এত এবং এই এই হাদিসটাও এই যে এখন একটা হাদিস পড়বো আমি এটা হচ্ছে মুসলিমের হাদিস এটা একটা দলিল আল্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে যার হাতে আমার প্রাণ তার শপথ যে এই উম্মার কেউ না এই উম্মার কেউ না বলতে বোঝাচ্ছেন যত মানুষ এখন এই এই পার্টিকুলার হাদিসে উম্মা বলতে রসুলের উম্মা বলতে বোঝানো হচ্ছে যে বা এই উম্মা বলতে বোঝানো হচ্ছে যে যত মানুষ তার সময় বা তার সময় পরে আসবেন তাদেরকে বোঝানো হচ্ছে বি হি এ জু অর খ্রিশ্চান সেই ইহুদি হোক অথবা খ্রিশ্চান হোক বলা হচ্ছে যে সে ইহুদি হোক বা খ্রিশ্চান হোক হিয়ার্স অফ মি অ্যান্ড দেন ডাজ বিলিভ ইন মি আমার কথা শুনলো কিন্তু আমাকে বিশ্বাস করলো না বা আমার ওপর বিশ্বাস স্থাপন করলো না ডাজ নট বিলিভ ইন হোয়াট আই হ্যাভ সরি অফ মি অ্যান্ড দেন ডাজ নট বিলিভ ইন হোয়াট আই হ্যাভ এবং তারপরে আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে সেটা বিশ্বাস করলো না আমাকে বিশ্বাস করলো না আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে তাতে বিশ্বাস করলো না কোরআনে বিশ্বাস করলো না এই সমস্ত কথাগুলো আসতেছে এর সাথে একসেপ্ট দ্যাট হিউইল বি হেল্প ফায়ার মানে এমন কেউ নাই যে আমার কথা শুনলো আমার কথা শুনলো অথচ আমি যা নিয়ে আসি নিয়ে আসি সেটা বিশ্বাস করল না রাসুল সালাম বলতেছেন সে জাহান নামি নয় অর্থাৎ এরকম যে করবে সে তার সবাই জাহান নামী বা জাহান আচ্ছা নো ওয়ান ফ্রম দিস নেশন বি হি এ জু অর ক্রিশ্চিয়ান অফ মি দেন ডাজ বিলিভ ইন হোয়াট আই হ্যাভ হ্যাভ উইথ দ্যাট হি উইল বি ইন ইন দ্য এটা আমরা জানিস হাদিসটা এটা মুসলিমের হাদিস সরি মুসলিমের হাদিস আর এরপরে আরও আরও আরও কিছু দলিল আছে তো এখানে সম্ভব ওই আলে ইমরানের যে আয়াতগুলা যেগুলোতে বলা হয়েছে যে তার যে কেউ যে ইসলাম ছাড়া আরও কোনো দিন ই করবে এইটি ফাইভ সম্ভবত একটা আয়াত আর একটা হচ্ছে সম্ভবত নাইনটিন যে তার সেইটা গ্রহণ করা হবে না বা সেটা অ্যাকসেপ্টেবল না এরকম কথা এবং তারা ক্ষতি ক্ষতিগ্রস্তদের ভেতর এই ছিল আর কি মোটামুটিভাবে এই পয়েন্টটা আমরা তাইলে কটা পয়েন্ট পড়লাম একটা দুইটা তিনটা পড়লাম আমরা যে প্রথমটা আবার বলি মানে এগুলো বারবার বলতেছি যেন আপনাদের মনে গেঁথে যায় প্রথমটা ছিল যে কোনো প্রকারের শেরক তার ভিতরে চারটা ক্যাটাগরি ছিল যে কোনো প্রকার বড় শেরক আর তারপরে ছিল আপনার আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করা বা কারোর মাধ্যমে যাইতে হবে আল্লাহর কাছে এটা মনে করা তৃতীয়টা ছিল কাফের দিকে কাফের মনে না করা আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিই আজকের যেটা করাটা আমি প্রথমে করতে চাই নাই আজকের প্রোগ্রামটা তারপরে ভাবলাম যেটা বড়ো গ্যাপ পড়বে যতটুকু পারি আল্লাহ তফিক দিয়েছেন করলাম তারপরেও যদি আমি আমি যদি পারি করব ইনশাল্লাহ সেটা না করতেসে না বাট ভেরি আনলাইকলি যে করতে পারবো যেহেতু ক্লাস প্রোগ্রামে যাচ্ছে সিলেক্ট তো আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমার মানে জার্নিতে থাকবো দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করব। সু হান আকালুবিহিকাশাদ আমরা যা শুনলাম তার ভিতর অপকারী কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ আর যদি অপকারী কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আবার এবং সেটা সচানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে যা শুনলাম তারপর আমল করার তফিক দেন আসসালামু আলাইকুম আরহাম বারকাত